الحمد لله الحمد لله وكفاء وسلام على عباده الذين استفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلا ق ذَرقْنا لجهًا النَّ مكَفم منِ الج والإمس مِ الجّ وَإنسلَهُ قوبُ لا يَفهُ بِهَا وَلَهُ عيون لا يبُصر بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ صدق الله العظيم الله تعالى دربارے لوکوں کو بہت شکریہ سجدہ আমাদেরকে হায়াত করে বাগান আশা ও দিয়েছেন। মত সকলের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনা শুরুতে পবিত্র কালাম শরীফের ছয় হাজার সাতশত আয়াতের মধ্যে হতে আয়াতিমা তালাওয়াত করেছে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 যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়তের জন্য শারীরিক পরিশ্রম হয় না দোয়া করা যাবে আল্লাহ কবুল করেন বলেন আমি রাস্তা দিয়ে যাইতেছেন দূর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলার জন্য হঠাৎ তাকায় দেখেন এক বৃদ্ধ হঠাৎ মানুষের সুখ দুঃখের খবর তার নিতে হবে না প্রতিনিধি যারা থাকে প্রতিনিধি আমি যদি আপনাদের এলাকার প্রতিনিধি হয়ে থাকি এই এলাকার জনগণের আলহ্লামের আদর্শের মধ্যে এই সবক টা আসে না নাই জয় বলেন এজন্যই তো ঘরের মধ্যে তালা দেওয়া লাগতো না যেই জমানায় মা বোনেরা এমনকি যুবতী কোন মেয়ে যুবতী কোন রাস্তা দিয়ে হারতে অন্ধকার রাতে ইজ্জত হারানোর কোনো ভয় ছিল না যুগ নির্মাণ হয়েছিল একমাত্র যারা অটল ছিল এমন শাসকের তারা অতএব ইসলাম এমন এক ধর্ম এমন এক বিধান যেখানে আছে সেখানেই শান্তি যেখানে ইসলাম নাই সেখানে শান্তি এটা আপনি যত পদ্ধতি গ্রহণ করেন না কেন যেখানে ইসলাম থাকবে না সেখানে শান্তি আমি আল্লাহর কাছে তবা করতে চাই আমার ক্ষমা দরকার আমি অনেক অপরাধ করেছি পয়গম্বর বললেন তুমি আল্লাহ তোর বারে করো ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন তুমি নিজেই তো আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ তো সবখানেই আসেন আল্লাহ তো শুনবেন কয় না শুনবেন কেন কয়ে আমি সাধারণ মানুষ নই তো আমি কেন ক্ষমা পেতে চায় অন্যায় করে অন্যায় করে খুব খুশি পয়গম্বর আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইলেন ইবলিজ দমন করানোর জন্য সেই ইবলি যেহেতু ক্ষমা পেতে চায় তো আর আছে আল্লা আল্লাহ তালা স্মরণ করিয়ে দিলেন তোমাকে কেউ কি কোনো প্রস্তাব দিয়েছিল বলে হ্যাঁ আল্লাহ দিয়েছিল কে বলে ইংলিশ বান্দার কাজ গুণা করা ক্ষমা করার মালিক কে তার মানে কি বারবার গুণা করলে আপনি ইচ্ছা না করলেও মানুষের দ্বারা গুণা হবেই হবে এটাই মানুষের খাসলা এই জন্য তুই তো গুণা করবি বন্ধক গুণা করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ মাফ করে দিব একজন লোক গুণা করেই না সে অনেক ভালো মানুষ যে করে না সে स्वीकार तुम्हें कि जानी विताड़ित कर তাহলে তুমি ইংলিশ কে তাহলে বলো ইংলিশ কে গিয়া ইংলিশ যেন আদমের কবরের কাছে গিয়ে একটা দিয়ে দেয় আমি আল্লাহ মাফ করে আগের যে এখন সহজ না কঠিন সহজ কত সহজ একেবারেই সহজ কত সহজ একেবারেই সহজ কত সহজম্বর পয়গম্বর আমার প্রস্তাব দিয়েছিল হা দিয়ে বলে হ্যাঁ তোমার আল্লাহ কি বলছেন তোমাকে আল্লাহ বিতাড়িত করেছিলেন কেন্লাহ বিতাড়িত করে তোমাকে আল্লা বলেছেন তোমার আল্লাহ এখন সেখানেই আছে আদমের কবর কেন ওর হাত কাছে গিয়েও আমি আর শেষদা দিতাম না আমার ক্ষমা পাওয়ার দরকার নাই আসলে ইবলিশের কবলে তর বানাইনি সুযোগ পাইলেও গ্রহণ করবে না গ্রহণ করবে না দলের দল মানুষ আছে না নাই বলেন ইস কানছে ইবলিস ধোকা দেয় প্রকাশ্য মানুষের দুঃশন মানুষকে ধোকা দেয় मुखे दायर मध्य जुब्बा बेषे যারা প্রকৃত ভাবে আপনি তার উপরে তেয়াস করে কোন আলমকে কোন মসজিদের ইমাম কে কোনো টুপিওয়ালা কে কটুক্তি করলে আপনার ইমাম থাকবে না ঠিক কিনা বলেন তো বেশ ধরে মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে এই টুপিটা ব্যবসার টুপি নয়। মানুষকে ইমান হারানোর জুব্বা এজন্য সব টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না আবার টুপিওয়ালাকে গাল মন্দ করা যাবে না বড় কঠিন ব্যাপার যাবে তারা جہان মিনাল کہ মিনাল مینال জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান নামে মানুষদের মধ্য থেকে বেশিরভাগ তিনটা নিদর্শন দিয়েছেন তিনটা খাসলাস কথা বলেছেন এবং যারা এই বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে এই খাসলা যাদের মধ্যে থাকবে তাদের পরিচয় আল্লাহ শেষ দিকে দিয়ে তারা তারপর ওল্পদর মিনল জিনিস লঘুম বিহম আলহ আলহ পরিচয় দিয়া আয়াতের বলেন ওরা সত জানের মতো শুধু জানোয়ারের মতো নয় কিছু আছে চতুষ্প জানোয়ারের মতো জানোয়ার কে বলছেন আর ওরা বলেন কে বলছেন ও মুসলমান ইমানদার মানুষের মতো মানুষ কি মানুষ দেখলেই মানুষ বলা যাবে না মানুষের মতো হাত আছে নাক আছে চক্ষু আছে ও মুসলমান শিক্ষা অর্জন করে কিন্তু সবাই তো মানুষ নয় মানুষ নয় কিছু আছে জানোয়ার শুধু কিছু জানোয়ার নয় বেশিরভাগ জানোয়ার কার কথা আরো বলেন ও মুসলমান হও তোমার চেয়ে দুঃখ আর কারো জীবনে হবে না ও মুসলমান জীবনে আল্লাহর কাছে একবার দরখাস্ত করিনে রে আল্লাহ তুমি আমাকে মানুষ বানা পাঠাও মানুষ বানাই বা তবে বেদিনের করে পাঠাও না মুসলমানের করে পাঠাও রে আল্লাহ শুধু মুসলমান সরদার রহমতুল সৈদুল ইমাম শাহিজব উমত্তি দূত সৈন্য মোহাম্মদ রসুল উম্ম একদিনও দোয়া করি নাই এরপরে এরপরে যদি মানুষ না হই মানুষ সত্য না থাকে আমার কাজের দ্বারা যদি জানোয়ারের খাসলাত প্রকাশ পায় আমার চেয়ে আর কেউ খারাপ হতে পারে না মুসলমান আল্লাহ মানুষকে সব দিক থেকে সুন্দর করে পাঠিয়েছেন মানুষের জ্ঞান বেশি মানুষের ভালো মানুষ সব দিয়ে ভালো মানুষ সব দিক দিয়ে সুন্দর খা মানুষের সুন্দরতা প্রকাশ করে বলেন শ্রেষ্ঠ বানাইছি কিন্তু মানুষ তার নিজের কর্মের কারণে অধোপকন ডেকে আনে ঠিক কিনা কারণ আল্লাহ আলামের আয়াতের মধ্যেই বলেন খুব ভালোবাসে স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে একদিন পূর্ণিমার রাতে ঘরের বাইরে বের হইয়া স্বামী স্ত্রী রসের আলাপ করতেছে মধুর আলাপ করতেছে চাঁদের চাইতে কখনো মানুষ সুন্দর হইতে পারে না স্বামী আবেগে বলে ফেললো যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তোমাকে তিন লাখ দিয়া দিল কত দিছে কোথায় যাও আর একটু সময় কাটাই না সুযোগ নাই এখন তুমি আমার কেউ নাও আমি তোমার কেউ নই কারণ তিনটা দিয়া দিছ আর কিচ্ছু করে নাই আহা কি করলাম মাথা খারাপ হয়ে গেছে মাদ্রাসার মধ্যে যায় সন্দীপের বড় বড় মাদ্রাসার মধ্যে যায় সন্দীপের মধ্যে বড় বড় নামায় গ্রাম তাদের কাছে যায়। কিন্তু যেখানেই যাই জিজ্ঞাসা করে বলো তোমার বিবি সুন্দর না চাঁদ সুন্দর বড় একমাত্র থেকে ফটুয়া রওনা দিছে আর বিবি কে পাবে না মনটাও খারাপ হঠাৎ করে পতির মধ্যে দেখা হয় নয় বছরের এক বাহানব নামে এই ন আমরা রহমত হেয়ালাই নয় দশ বছরের বালক এ চাচা তোমার মনটা বলিন কেন চেহারা মলিন কেন তোমার মুখটা খারাপ দেখা যায় কেন চাচা এ চাচা তোমার চেহারা বলিং কেন মন খারাপ নাকি বলে হ্যাঁ বড় খারাপ কেন কয় আমি তোমার চাষিকে বড় ভালোবাসতাম কিন্তু আবেগে বলে ফেলেছি তোমার চাচি যদি আমি জীবন কাটাবো ভাবতেই পারি না চাষা আপনার তোমার বললো তালাক হয় আর সেই মাদ্রাসার ছোট এক ছাত্র ভাই বল তালাক হয়নি আমি বললাম তো তালাক হয় চলেন কে ফতুয়া দিস নাই আর মুক্তি সাহরা বলতেছে তালা হয়ে গেছে আজকে একটা হবে। দূরুত দ্রুত কদম্বরায় মাদ্রাসার দিকে ছোট্ট মানুষ আস্তে আস্তে হাতে অনেক পিছনে পড়ে গেছে আপনাদের মাদ্রাসার এক ছাত্র বলতেছে তালা হয় নাই মুক্তি সাহ জবাব বলেন এত বড় সংস্কার যে বলছে তারা হয় নাই তাকে ডাকো স্বামী ডাক বলে শুনছি সে তার মুক্তি সাবধান দিয়ে বলে নারে মুস্ত নমান বললে হতেও পারে নিত হয়ে গেছে নমান তুমি নাকি বলছো তালাক হয় নাই কুজুর হয় নাই কেমনি চাঁদের চাইতে তো সুন্দর নয় হুজুর শুধু চাঁদর দুনিয়ার মধ্যে যত সুন্দর জিনিস আছে সবচাইতে মানুষ সুন্দর যদি চাষি কালা হয় তবু চাঁদের চাইতে সুন্দর যদি চাষি পরিষ্কার হয় যদি স্বাস্থ্য বেশি হয় তবুও চাঁদের চাইতে সুন্দর কেন কোরআন মধ্যে আল্লাহ রলামী চারটা কসম খায় বলছেন কথাটা বলার উদ্দেশ্য বুঝার জন্য মানুষ সব ভালো মানুষ সবচাইতে সুন্দর তাহলে মানুষ আবার পশু কিভাবে হয় ঠিক কি না ও মুসলমান দিল্লির শাহি মসজিদের ইমাম আল্লা শাহিউলুবি রহমত হ্যাঁ নাই রাস্তার মধ্যে হাঁটতেন জুমার মসজিদে খুদবা দিতেন শহরে বাজারে যাইতেন বাজার করতেন নিজের চেহারাটা ডেকে রাখতেন বারবার প্রশ্ন করে হুজুর আপনাদের জবান থেকে শুনলাম গ্রামের চেহানার দিকে তাকাইলে ছবির এক নিজের মাথার রুমালটা প্রশ্নকারীর মাথার উপরে দিয়ে দেন যখন প্রশ্নকারীর মাথার উপরে রুমালটা দেওয়া জমিনের মধ্যে উপস্থিত লোকজন জিজ্ঞাসা করে এ আল্লাহর গুলাম প্রশ্নকারী তোমার মাতার উপরে আল্লাহ রুমাল দেওয়ার পরে চিল্লা কেন শুরু জমিনের মধ্যে কেন ঘোড়াগুড়ি খাইলা প্রশ্নকারী কা বলে আল্লা আমার সামনে দিল্লির শহর ভাসতে থাকে যে দিল্লি শহরের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস যে দিল্লির মধ্যে মানুষ চকায় চলাফেরা করে এত মানুষের বসবাস টাকা দেখলাম ওই দিল্লির শহরের মধ্যে মানুষ নাই মানুষ নাই মানুষ নাই বাকি গর্ব সৌর ই মুসলমান মানুষের মত মানুষের পক্ষান্তরে আবু জাহেল হলো জাহান্ন কি বুঝা গেল তাহলে মানুষের মতো দেখলেই সবাই কি নয় বলেন রক্ত আবু জাহানের শরীরের মধ্যেও সেই বংশের রক্ত কিন্তু দুজনার মধ্যে ব্যবধান আছে না মুরসালিন ইমামুল ইমাম কোন মানুষ গুলো বেশির ভাগ মানুষ যারা জাহান নামে যাবে তারা তাদের পরিচয় কি ও মুসলমান আল্লাহ তিনটা পরিচয় দিয়েছেন এই তিনটা হাসলাম যাদের মধ্যে পাওয়া যাবে এরা জাহান এদের পরিচয় দুনিয়ার মধ্যে নিদর্শন আমি আল্লাহ তাদের জন্য অন্তর দিলাম তাপাকু করে নাই চিন্তা ফিকির করে নাই গবেষণা করে নাই মুসলমান গবেষণা করলে কি হয় গবেষণা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায় কি নিয়ে গবেষণা করবা আলামিন। অন্য আয়াতের মধ্যে যত আল্লাহার মাসলুক আছে যত আল্লাহার সৃষ্টি আছে সৃষ্টি নিয়া গবেষণা করলে আল্লাহারের পরিচয় পাইবা এজন্য আল্লাহর মফলুক নিয়া গবেষণা করবা আল্লাহ যেহেতু তোমাকে রংরে দিস গবেষণা কইরা বিশাল আবিষ্কার করেছ। করেছের দেশ আবিষ্কার করছ নদীর মধ্যে দুনিয়া আবিষ্কার করেছ পানির মধ্যে গাছ আবিষ্কার করছ মানুষের অন্তরের বহু বহুবিধ রোগের আবিষ্কার করেছ কিন্তু তুমি তোমার জ্ঞান দিয়া গবেষণা দিয়া আল্লাহকে চিনতে পারো নাই তুমি বৈজ্ঞানিক হতে পারো কিন্তু তুমি মানুষ হতে পারো না নাই। সে দুনিয়ার মধ্যে মানুষ দেখতে মানুষের মতন দেখতে হলে সে মানুষ নয় জানো আর কার কথা আরও ধরে বলেন কার কথা ও যখন আল্লাহ নিয়ে গবেষণা করু বা তখন তুমি আল্লাহর পরিচয় পাইতে বাধ্যম একমাত্র মানুষ যাতে যাদেরকে আল্লাহ পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন। যাদেরকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছে যেটা পশুকেও কেউ দেন নাই ফিরিস্তা দেন নাই এজন্য মানুষ পশুর চাইতো ভালো চাইতে মুসলমান ইমানদার ফিরিস্তারা গুণা করে না আর পশুরা সোমাবের কাজ করে না এই তো জাতির চাইতে মানুষজন অনেক ভালো কেন জানো আল্লাহ মানুষের মধ্যে পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন গুনার গুনা করার মজাও বোঝে সাজাও বোঝে যারা সাজার ভয় গুনার মজা বোঝার পরে মজা ত্যাগ করে গুণা করে না এরা ভালো আর যারা গুনার মজা পাওয়ার পর সাজা দানার পরেও সাদার কথা চিন্তা না করে মজা করে গুনার কাজ করে আল্লাহর গুলাম ওগুলা প্রচুর দেয় তো খারাপ কথা বুঝলেন কিনা ও মুসলমান গবেষণা করে নাই আল্লাহ বলেন উল্কেল ওরা চতুর্দ জানুয়ারের মতো শুধুমাত্র জানুয়ারের মত নয় বালহুম আদল জানুয়ারের চাই খারাপ দুই নাম্বার জাহান্ন এই চক্ষু দিয়া চামড়ার চক্ষু উদ্দেশ্য নয় এই চক্ষু দিয়া অন্তর চক্ষু উদ্দেশ্য মানুষ যে ঘুমায় চক্ষু বন্ধ করে না খোলা রেখে ঘুমানের পরে স্বপ্ন দেখে কিনা চক্ষু তো বন্ধ কি দিয়ে দেখেন এই স্বপ্নের অন্তর সবার খোলা বাস্তবের অন্তর সবার। সভা দেখবেন দুজন হাজি শাহ আলোচনা হচ্ছে একজন কেবল হস করে আসলেন আর একজন বছর আগে হস করে আসছে মানুষ দেখে চক্ষু খুললে আর সে কি বলতেছে চক্ষু বন্ধ করলেই বায়ুতুল্লাচকের সামনে ভাসে বুঝা গেল এই চামড়ার চক্ষু বন্ধ করলে আরো একটা চক্ষু খুলে যায় কিনা জোরে বেড়া শুধু সেই যুগের নয় কেয়ামত পর্যন্ত তার মতে এত বড় ইমাম এত বড় আল্লাহ আসবেন কিনা সন্দেহ আসাটা সম্ভব নয় তবে সম্ভব আল্লাহ চাই ঠিক কিনা একজন সাক ছিল ইমাম ইউসুফ রহমাত ইমাম ইউসুফের কন্যা যুবতিমে একদিন বাবা তুমি যেমন আল্লাহ তোমার তুমি কেমনে বুঝলা বাবা গো তোমার পীর যদি ভালো না হইতো তোমার আমল এত সুন্দর হইত না যেখানে মুড়িদের আমল এত ভালো তার পীরেরও আমল অনেক ভালো কারণ বাবা পীরের আম যদি ভালো হয় মুড়িদের আমল ও ভালো হয় মুড়িদের আমল যদি ভালো হয় বুঝতে হবে তার অনেক পীর মুসলমান মা বাবা যদি ভালো হয় সন্তান ও ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয় পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয় গাছ যদি ভালো হয় তার ফল ও হয় গাছ তোমার নাম কি ফলে পরিচয় মা বাবা তুমি কেমন শিক্ষকের পরিচয় ওমা কন্যা তোমার আমল যেহেতু এত সুন্দর আমার মেয়ের বড় ইচ্ছা আমার মেয়ের বড় আশা আপনাকে এক অত খানা খাওয়াবে ইমামুল আজম আবু হানিফা রহমাত দিলেন বাবা আমার তোমার দাওয়াত গ্রহণ করছে আগামীকাল রাতে আসবেন মেয়ে তো মহা খুশি যত আছে ছাত্র শিক্ষকদেরকে দাওয়াত বাড়িতে খাওয়াইলে সভা হবে না গুণা হবে খাওয়াইবেন কোন সময় খাওয়ায় তো না খাওয়াই না আবার বলে হুজুরা শুধু পরের বাড়ি খায় যে বলে হুজুরা বরের বাড়ি খায় ও জীবনে যারা মসজিদের মধ্যে যারা মাছ আল্লাহ জানে না তারাই হুজুরদের বিরুদ্ধে বলে হুজুরা খালি বরের বাড়ি খায় আপনি খাওয়াইবেন কোন সময় সমালোচনা করি এইসলমান আল্লাহ খেদমত করলে সব হয় না ঠিক কিনা জনে মনে মুখের মধ্যে ঘুষ না দিয়া ওলাকে হাদিয়া দাও সব হবে শুধু সবই হবে না এই হদিয় তোকে বহু বালামতে গেপাযোগ ওলা তোমার জীবনের গুণাম তোমাকে জান্ন করে দিবি সহবতে পরের দিন রাতে চলে গেলেন মেয়েটা চিন্তা করছে লোক হলাম আমরা তিনজন আমি আমার বাবা বাবার খাবার করতেছে যেহেতু এই জন্য একজনের খাবার বেশি পাকাইছে কয়জন কিন্তু আশ্চর্য ব্যাপার সাতজনার খাবার সব একাই খাইয়া পড়াইছি আমি বা কি খাবো আমার বাবাই বা কি খাবে সব খাওয়া বলাইলেন আবার চিন্তা করতেছে না না বিরূপ মন্তব্য করা যাবে না কারণ হতে পারে এটাই তার অর্ধেক খাবার আর অর্ধেক বাকি মনের ব্যাপার আমি কথা বলতেছি আপনি চাইলে এটা বিরূপ মন্তব্য করতে পারেন প্রশংসাও করতে পারেন ঠিক কিনা তো যার মন ভালো সে সবসময় ভালো মন্তব্য করে যার মনটা কালা সবসময় খারাপ মন্তব্য করে মানুষের দোষ খুঁজে বেড়ায় না পড়ে পারে না পুরে পারে কিন্তু বর্তমান জমানার পিড়িত তাহা দুটো দুরী গত নামাজও লাগে না গেলাই যখন তার বিশ্রাম আকারের মধ্যে চলে গেলেন ইমাম এক মেয়েটা একটু পালিনিয়া হজরতের দরজার স্বামী লাগছেন এই চিন্তা করে রাখছেন যদি রাত্রে তাহারুদ নামাজ পাওয়ার জন্য ওঠেন অজু করা লাগবে অজু করতে দূরে গেলে মেহমানের কষ্ট হবে এজন্য কষ্ট যাতে না হয় দরজার সামনেই পানি রাখছে। মেয়েটা চিন্তা করছে দেখি হজরত নামাজ বললেন কিনা এসে দেখে জগের মধ্যে যেমন পানি ছিল তেমনই আছে আর আমাদের জমানার মা বোনেরা গাড়ি রিজার্ভ করে যায় বাবার কত করে যাক কথা যায় আমার দান লাগলো কাকে খাবাইলাম বলেন বাবা আমার সময় নাই তোমার মেয়েটাকে বলবা আমার পক্ষ থেকে তোমার মেয়েকে জানাই বা রান্না বান্না অনেক ভালো হয়েছে বাবা আমি তার জন্য দোয়া করি আমার পক্ষ থেকে তার কাছে বিদায় নিবা আমার সময় নাই তোমার বাড়িতে দ্বিতীয়বার যাবার ইমাম আজবাবু রা দিলেন বড় খুশি হয়ে গেছে আমার ওস্তাদ তার পক্ষ থেকে আমাকে তোমার কাছে বিদায় নিতে বলছেন হুজুর চলে যাইতেছেন কয় বাবা তোমার পরে নাই কয়ে না পরে নাই কয়ে বিদায় পরে তাকে আগে ডাকো তাকে আগে ডাকো তার সাথে কাজ তো প্রশ্নের উত্তর দেওয়া ঠিক কিনা বাবা সময় নাই বাবা সময় নাই তবু যেহেতু প্রশ্ন আছে কি বলবা বলো মেয়েটা ডাক দেয়া বলে হুজুর ক্ষমা চাই বে তুমি চাই কয়েকটা প্রশ্ন করবো উত্তর না দিয়া যেতে পারবেন না হুজুর তিনটা প্রশ্ন এক নম্বর ইসলামে কম খাওয়া শুন আপনি একজন আল্লাহ চার জনার খাবার একা একাই বদাই কারণ তেলাওয়াত করা কম জিকিরি করা তারপরে সূর্য যখন কত দূর উঠে যায় তেইশ থেকে পঁচিশ মিনিটের দূর যখন সূর্য উঠে যায় তিনটা প্রশ্নের উত্তর যদি পাই তাহলে বুঝবো আপনি ঠিক আছেন কিন্তু আপাতত আমার কাছে মনে হয় আপনি যোগ্য বীর হইতে পারেন না বীর হওয়ার জন্য যোগ্যতা লাগে কিনা কি যোগ্যতা সারা দেশের মোরে মরে গেট সাজানোর গরুর জন্য আলাদা মাঠ করার যোগ্যতা দরবারে জমানের কি বিশাল বিশাল কয়েকশো ড্যাগের মধ্যে সিরনি আর খিচুড়ি পাকানের যোগ্যতা কি যোগ্যতা লাগে সুন্নতের আমলের যোগ্যতা কি যোগ্যতা লাগে জোরে বলেন ও মুসলমান ইবন বারবার আল্লাহর ওলাম ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহী দেখ যে বনে মা গো গুণ রাতু প্রকাশ করতে বাধ্য কুমারে মা ও মা सुनो তোমার তিনটা প্রশ্নের জবাব মা আমি যখন তোমাদের খাবারের সামনে বসে যাই আসলে আমি কম খাই কিন্তু আজকে সব কেন খাইলাম আরো যদি তাও খাইতাম রে মা আজকে এত খাবার কেন খাইলাম রে মা ও মা তোমার বাবার হানাল রুজিয়ার তোমার পবিত্র হাতের রান্না মা আমার সামনে যখন আর শেষ আমার অন্তর্চক্ষ খুলে গেছিলেন মা আমি যখন কেনার সামনে বসলাম আমি টাকা দেখলাম তোমার বাবার হারার রুজি আর তোমার হাতের পবিত্র জন্মার মধ্যে আল্লাহর কোন আলামিন মুসলারের বিস্তির রহমাত বর্ষিত করতেছি ও মা এজন্য বেশি খাইলাম রহমাত বরকত যদি চাও হালাল লাগবে না হারাম লাগবে আর ওরে বলেন মা তোমার স্বামী কামায়ের মধ্যে বরকত নাই কথা কয়না ও পর্দার মা সবসময় হজু অবস্থায় থাকবা টিভির সামনে বসবা না বেপর্দায় গান শুনবানা পরপুরুষের সাথে কথা বলবানা ও তুমি যখন রান্না করবা প্রত্যেকটা হালাল কাজের শুরু অবস্থায় আর ওদের বলেন ঠিক কিনা হালাল খাবেন না হারাম খাবেন আর ওদের বলেন হালাল খাবেন না হারাম খাবেন হারামে আরাম না হালালে হারাম হারামে বরকত না হালালে রঘাত ও মুসলমান আজকে হারাম খাওয়া যাবে না হারামিন ব্যাংকে যাবে না ছাসা ব্যাংকে ডাকাতি করা যাবে না যাবে না টেন্ডারবাজি যাবে না সন্ত্রাস যাবে না সাজাবাজি যাবে না রাজি শুরু হয়ে গেছি ঘটনাটা কেন বলতেছি বলেন তো ঘটনাটা কেন বলতেছি বলেন সবাই বলতে পারেন ডাক দেওয়া বলে অজুর তাহলে তাহার যুদ্ধ নামাজের জন্য অজুর পানি দিলাম পানি খরচ করলেন না ওজু করলেন না তাহার যুধু পারলেন না হিমামাজ ডাক দেওয়া বলে মাগ সারাত ঘুমাই নাই ওজু কেমনে যাবে আমি তো সারাত ঘুমাই নাই মা ওজুর প্রয়োজন হয় নাই আমি তাহাজও বাদ দিই না তাহাজ নামাজ ওপর শিক্ষা করা কি বলে ফর্জে আইন ও মা আমি তো ইশাক নামাজ ও কোনদিন বাদ দিই না কিন্তু আজকে তোমার বাড়িতে আমার বাড়ির পথের দূরত্ব অনেক মা আমার বাড়িতে শিক্ষা করার জন্য দূর দূরান্ত থেকে ছাত্র আসে যদি রে মা আমার সময় থাকলে আমি আসরাজে উম্মতায়ে মুস্তাফা আম মুসলমানি মুমদার আল্লাহু লা ওয়া লাহুম আয়ুন আমি আল্লাহ চক্ষু দিলাম লা ইউসিরু দা বিহা অথচ চক্ষু দ্বারা দেখেন আই ও মুসলমান অন্তর চক্ষু কি চক্ষু ও মুসলমান অন্তর চক্ষু দিয়া আল্লাহের দিকে তাকাও অন্তর চক্ষু দিয়ে আসমানের দিকে তাকাও অন্তর চক্ষু দিয়া তোমার অঙ্ক পুত্ত করে দিকে তাকাও অন্তর চক্ষু দিয়া তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যাই আল্লাহ অন্তর্চক্ষ দিলেন ও মুসলমান ওরা চতুষ্প জান কথা ও মুসলমান ইমন্দার আল্লাহ যতটা নিদর্শন আছি সবগুলা নিদর্শনের সাথে আল্লাহকে না শর্ত পারে জানোয়ারাই ওটা জানোয়ার আল্লাহ চক্ষু দিলেন চক্ষু দিয়া গবেষণা করতে করতে চক্ষু দিয়ে আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আল্লাহ পরিচয় পায় না তুমি আসমানের দিকে তাকাই আসমানের মধ্যে ছোট্ট ছোট্ট তারা দেখা যায় আসমানের মধ্যে চাঁদ সূর্য দেখা যায় আসমানের মধ্যে কোন পিলার নাই কোনো ভিত্তি নাই কোন আল্লাহর পরিচয় পাইবে বাধ্য ঠিক বলেন ও মুসলমান কত খ্রিস্টান আসমান দেখে মুসলমান হয় কত খ্রিস্টান চাঁদ দেখে মুসলমান হয় কত খ্রিস্টান বেদিন তারা দেখে মুসলমান কত খ্রিস্টান পানি দেখি মুসলমান হওয়ার পরেও কেন আল্লাথ ঢুকে গেছে জানুয়ারির তিন নম্বর খাসনাথ ওয়ালাহুম আল্লাহ তাদের জন্য কান দিলাম কি দিছে উদ্দেশ্য ও মুসলমান ইমন্দার যেমন আপনি তো প্রশ্ন করতে পারেন আপনি বয়ান করতেছেন আমরা শুনতেছি ঠিক আছে কিন্তু শোনার পরে আমল দিন সে পশু কি জোরে বলে ও মুসলমান আপনি এই সোনার উদ্দেশ্য সোনার দ্বারা করা উদ্দেশ্য কি না করা যেমন আপনার সন্তান কথা শুনে না স্কুলে যাও। ছেলেটা গেল না কথাই শুন বলেন না কমু করে আমার কাছে আনতে চাই কাজের জন্য কেন না ভাই লাভ কথা শুনে না বলে কি না কেন আপনি যেগুলো বলেন এগুলো সে শুনে না কেন বলল ছেলে কথা শুনে না শোনার পরে শোনার পরে নাই অসলমান ইনামদাত আল্লাহ বলেন নামাজের কথা শুনছে কিন্তু নামাজ আদায় করে নাই রোজার কথা শুনছে রোজা পালন করে নাই পর্দার কথা শুনছে পর্দা পালন করে নাই হালাল ঘটনার কথা শুনছে চুরি থেকে বিরত থাকে নাই জেনার থেকে বিরত থাকে নাই গুণার থেকে বিরত থাকে নাই আল্লাহ বলেন ওগুলো ও মুসলমান গোলাপ আমরা জানোয়ার হতে চাই না মানুষ হতে চাই জান্নাত মানুষের জন্য না জানোয়ারের জন্য